Peace TV Bangla Manobota Samadhan <todic> Mu'araftu <music> রহমতাত রসুলিলজমাইন আমি শৈতানুরি কাবুলি কিতাবা ইমাম ও রাহমা কিতাবসিকুল মহসেন আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এখন একক যার কোনো শরিক নেই যিনি আম্বিয়া রসুলগণের মাধ্যমে মানব জাতিকে দান করেছেন যুগে যুগে সলাাত এবং সালাম নাজলহকু শেষ নবী মাহমুদুর রসুল্লাহ সালাহ সালামের উপর যাকে আল্লাহ পাক বিশ্বজাহানের জন্য রহমত করেছেন আমাদের তফসির সৈয়াতুল আহ কাফির আয়াত নম্বর বারো থেকে হবে যাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন মৌসা আলি সাল্লাম সম্পর্কে এবং তার কিতাব সম্পর্কে অমিন কাবলেহি কিতাব ও মৌসাহ আল্লাহ পাক বলছেন যে এর পূর্বে অর্থাৎ কোরআনে করিম নাজেল হওয়ার পূর্বে মৌসা আলি সালামের কিতাব তওরাত নাজেল করা হয়েছিল ইমাম ও রাহমাহ যে কিতাব হচ্ছে পথ প্রদর্শক ইমাম ইমাম বলা হয় যে গাইড করে যে দিক নির্দেশনা দেয় পরাহমাতন আর রহমত সরুফ ওহা যা কিতাবুন আর এই কিতাব কোরআনেকেরিম মুসাদ্দেকুন সেই তওরাতের বা আগের যেসব কিতাবাদি নাজেল হয়েছে আর তাতে মৌলিক যে বিষয়বস্তুগুলি রয়েছে আল্লা প্রদত্ত বিনা বিকৃতিতে যেই কথাগুলি রয়েছে সেগুলির সমর্থক সেগুলির সমর্থন করে কোরআানেিম বা সত্যায়নকারী লিসানান আরাবিয়া যা আরবি ভাষায় নাজেল করা হয়েছে आबी भाषा कुरान कीम कर सूतरा कुरान रिम पुरोपुरी बुझते चाहले भाषा शिखार चेषा करते हैं भाषार अर्थ बुझार चेष्टा करते शुद्ध तेलावत कराइेष ना तेलावत करा हे प्राथमिक अवस्था अक्षरे ज्ञान रखा तेलावत करा क्योंकि कुरान जी भाव मुसलिम समाजे तेलावत है बीना बुझे अनारब्धर का पृथिविर कोई खराब आचरण कर दुनिया को पुस्तक आ पुस्तकता बीना बुझाई पढ़ा है বুঝে না এমনি শুধু পড়ে এরকম কোনো কিতাব দুনিয়া পাবেন না একমাত্র কোরআনে করিমের সাথে মুসলিমরা এই আচরণ করেছে যে সম্পর্কে মুসলিমকে চিন্তাশীল হওয়া উচিত যে কোরআন পড়তে হবে বুঝে যাতে করে আল্লাহ পাকের সম্বোধনটা বোঝা যায় যে আল্লাহ কী বলছেন আপনাকে লেউনজের আজালাম্মু যাতে করে এই কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক সতর্ক করেন জালেম লোকদেরকে জালেমকার যে কোনো গুনাগার জালেম যারা পাপ করে তারাই জালেম আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে আর সবচেয়ে বড় জালেম যারা আল্লাহর হক নষ্ট করে সিরিখ করে তৌহিদ নষ্ট করে সিরি করে তারা সবচেয়ে বড়ো জালেম আল্লাহ মানে সবচেয়ে বড় জোল মানুষের ওপর অথবা আল্লাহর কোন সৃষ্টির ওপর অন্যায় করা হচ্ছে জুলম আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টির পর জুলম কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন যার দ্বারা হয়তো অন্যের ক্ষতি হচ্ছে না তারপরেও সেটা জল پورن حدیث اللہ پاکستمشیلان جا قرآن کر سوسباد رہے پرکالے سمانت اللہ پاک کروان ارشاد کرتے اندین کر اللہ نشچارا بولے ہمپالک আল্লাহ এই কথা স্বীকার করে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে জবানে স্বীকৃতি দান করে শাহাদাত দেয় এবং কাজেও পরিণত করে আমাদের রব আল্লাহ নিজেকে মমিন মুসলিম বিশ্বাসী ঘোষণা করতে লজ্জাবোধ করে না হীনমন্যতাবোধ করে না আজকের অনেক মুসলিমরা নিজের ইমান ইসলামের পরিচয় দিতে লজ্জা পায় যার ফলে কথায় বিসমিল্লা নেই কোথায় সালাম নেই কথায় ইনশা নেই কোথায় আলহামদুলিল্লাহ নেই যাতে করে টের না পায় যদি বিশেষ করে সংখ্যা সংখ্যালঘু থাকে সেখানে এত নিজেকে দুর্বল মনে করে এটা বড় একটা রোগ যেন সে মুসলিম হইয়া দুর্বল হয়ে গেছে অথচ আল্লাহ বলছেন বলবে রব্বন আল্লাহ যে আলহামদুলিল্লাহ আমার বাব আল্লাহ আমার বাবা আল্লাহ অকালা ইন আল মুসলিম বলছেন ঘোষণা করবেন আমি মুসলিম আত্মসমর্পণ করি আল্লাহর বিধান মোতাবেক জীবন করি সুম্মাকামু শুধু আল্লাহকে রব মেনে নেয়া যথেষ্ট না রব যখন মেনেছেন রবের বিধানের ওপর অটল থাকতে হবে তাই বলছেন সুম্মা অতফার ইস্তাকামু এর ওপর দৃঢ় হয়ে গেল আল্লাহ পাকের দিনের ওপর সোজা হয়ে চলল আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা পথে যদি চলে মানে ফরোজ অজেব আদায় করেন তাহলে তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিতা আল্লাহ আল্লাহর দিনের উপর অটল যদি থাকেন আল্লাহকে রব মেনে তাহলে কোন ভয় নেই ইহকাল পরকালি। আর কোন চিন্তাও নেই যারা গুনামুক্ত জীবনযাপন করে এর হচ্ছে আল্লাহ পাখের বন্ধু সুতরাং প্রত্যেক মুসলিম হচ্ছে আল্লাহ পাখের সাধারণ বন্ধু। আর যারা যত বেশি সৎকর্মশীল হবে তত বেশি আল্লাহ পাকের স্পেশাল ওলি বন্ধু হবে আল্লাহ পাক আমাদের যেন তার ওলি হিসাবে সাদরে গ্রহণ করেন মহান আল্লাহ ইরশাদ করছেন উলায় কাসাবুলনা এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী যারা দিনের ওপর অটল হল আল্লাহকে রব মেনে তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী খালেদিন আিয়া সেখানে তারা চিরকাল বসবাস করবে জাজাম বেমা কানুয়া মানুন তাদের কর্মের বিনিময়ে অবসাই ইনসানি দহসানা হমাল ও হামলহু আসহাসন শাহরা এ আয় আল্লাহরুল্লা আলমিন মাতা পিতার হকের কথা মাতা পিতা যে কষ্ট করেছেন ছেলে মেয়েদের জন্য এই বিষয়টা উল্লেখ করেছে অবস্যায়নাল ইনসান মানব জাতিকে আমি নির্দেশ দিয়েছি বেওয়ালে দেহ এহসানা যে তারা মাতা পিতার সাথে সদাচরণ করে সদ ব্যবহার করবে হামালা থু ও কারণ তার মা তাকে বড়ো কষ্ট করে গর্ভধারণ করেছে নয় মাস দশ মাস পেটে রেখেছে বড় কষ্ট করেছে বিশেষ করে মায়ের কথা আল্লাপাকে এখানে উল্লেখ করেছেন কেন এই জন্য যে তুলনামূলক বাপের চাইতে মা বেশি কষ্ট করে দুই নম্বর কথা বাপের ভয়ে অনেক সময় বাপের শ্রদ্ধা করে বাবার ভয়ে বা বাবার কাছ থেকে ধন সম্পদ পাবে এই আশায় আশায় অথবা ভয়ে বাবার হক আদায় করে অনেক সময় কিন্তু মায়ের ক্ষেত্রে মনে করে মা দুর্বল কিছুই করতে পারেন আমার সুতরাং সেখানে আল্লাহর ভয় যদি না থাকে আল্লাহ সন্তুষ্টি কামনা না থাকে তো মায়ের সাথে নাফরমনি করতে পারে মায়ের বিরুদ্ধাচরণ করতে পারে মায়ের সাথে বেয়াদুবি করতে পারে যেমন অনেক ছেলেরাই করে থাকে বাপের সামনে সোজা মায়ের সামনে বিয়াদি করলো আচ্ছা তোর বাপ আসুক দেখাবো ঠিক বয় পেয়েছে এই জন্য আল্লাহ বিশেষ করে মায়ের কথা এখানে উল্লেখ করেছেন যে মা বড় কষ্ট করে গর্ভধারণ করে থাকে আর যে তাকে ভূমিষ্ঠ করে সেটাও বড় কষ্টে ওয়া হামহু ও ফেসা লহু সালাসুন সাহারা আর তার গর্ভধারণের সময় আর তার দুধ পান ছাড়ানোর সময় হচ্ছে 30 মাস আল্লাফাক এ আয়তে দুটোকে একসাথে মিলিয়ে ত্রিশ মাস বলেছেন তার মানে আড়াই বছর আর আরেকটি আয়তে সুরাব বাকারে বলেছে ও ফেসাল আমাইন তার দুধ পান ছাড়ানো হবে দুই বছরে এই দুটো আয়তের সমন্বয়ে তফসিরকাররা ফোকাহাম আলামাইকেরামরা বলেছেন যে দুধ পানের সময় বাচ্চার যে নাজ্য হক সেটা হচ্ছে দুই বছর চব্বিশ মাস আর এতে থেকে আরও মশলা ইস্তেমবাদ করেছে তাহলে ৩০ মাসের মধ্যে আরও ছয় মাস বাঁচে সুতরাং সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস আপনার বিয়ের পরে ছয় মাসের মাথায় যদি ছেলেমেয়ে ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে আপনি অস্বীকার করতে পারবেন না সেটা আপনার সন্তান জাহেজ সন্তান আর কেউ করতে পারবেন না জানি না কোথা থেকে মাসের মধ্যে বাচ্চা হয়ে গেল কিন্তু ছয় মাসের কম হইলে হ্যাঁ আপনার আল্লাহ ফখরাবুল্লা আলমিন তারপরে এরশাদ করেছেন হ্যা ইজা বালাগা আসুদ্ধা মানুষ দুনিয়ায় কত দুর্বল হয়ে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে ধীরে ধীরে ধীরে ধীরে শক্তি শরীরে আসে হ্যাত্তা ইজা বালাগা আশুদ্দা এমনকি যখন সে তার পূর্ণ বয়সে পৌঁছে যায় সেটা ৩৩ থেকে নিয়ে পর্যন্ত মানুষের ৩৩ থেকে চল্লিশ বছর বয়স এই সময়টা সবচাইতে তার পূর্ণতার সময় জ্ঞানের দিক থেকে ও আর শারীরিক দিক থেকেও বিদ্যা বুদ্ধির দিক থেকে শক্তির সময় আর তার মজবুতির সময় আর তারপরে ধীরে ধীরে দুর্বল হতে লাগে আল্লাহ পাক এর সাদ করেছেন অবালাগা আর বাইনা সানা বিশেষ করে চল্লিশ বছর বয়সে যখন পৌঁছে যায় চল্লিশ বছর বয়সে পৌঁছলে তখন ছেলেমেরা হয়েছে ছেলেমেয়ার জন্য কি কষ্ট করছে তখন তার বাস্তব জ্ঞান হয় যে আমার জন্য আমার মাও এরকম কষ্ট করেছে আমার বাবাও এরকম কষ্ট করেছে তাই তখন খুব অন্তর থেকে দুয়া বেরোয় মাতা পিতার জন্য আল্লাহ পাক বলছেন যখন চল্লিশ বছর বয়সে পৌঁছে যায় কালা তখন যাতে করে তোমার সেই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করতে পারি যা আমার ওপর তুমি করেছো ওয়ালা ওয়ালে আর আমার মাতা পিতার উপর যে তুমি অনুগ্রহ করেছো তারও যেন সুক্রিয়া আদায় করতে পারি তাহলে আপনার ওপর যে সুক্রিয়া হয়েছে আপনার ওপর যে অনুগ্রহ হয়েছে আল্লাহ পাকের রহমত হয়েছে আল্লাপাকের দয়া হয়েছে তারও শুক্রিয়া আদায় করার কথা এখানে উল্লেখ করা হয়েছে আর আপনার মাতা পিতার উপর যে অনুগ্রহ হয়েছে তারও শুক্রিয়া আল্লাপাক শিখিয়েছেন কেন শিখিয়েছেন এই জন্য যে আপনার মাতা পিতা যদি সুস্থ না হইতেন তো হয়তো আপনিও অসুস্থ হয়েই জন্মিতেন আপনার মাতা পিতার অবস্থান যদি ভালো না হইত মাতা যদি শিক্ষিত না হইতেন অথবা শিক্ষা দীক্ষার সুযোগ না দিতেন আপনাকে নিয়ে গিয়ে চাষে লাগিয়ে দিতেন কাজে লাগিয়ে দিতেন কারো বাড়ি চাকর রেখে দিতেন তাহলে একেবারে মুরুক্ষ হয়ে থেকে যেতেন তাহলে মাতা পিতার উপর যে নিয়ামত হয়েছে তার একটা ভাগ অবশ্য পাচ্ছেন অবশ্যই পাচ্ছেন এই জন্য আল্লাপাকের সুক্রিয় আদায় করতে গিয়ে আমার ওপর যে অনুগ্রহ করেছে তারও শুক্রিয় আদায় করি আর আমার মাতা পিতার উপর যে অনুগ্রহ করেছে তারও শুক্রিয় আদায় করি আল্লাহ পাক শিখাচ্ছেন ওয়ান আমালা আস এবং যাতে করে আমি নেক আমল করতে পারি এর তৌফিক দান করো ভালো কাজ করতে পারি তার দাহু যা পছন্দ করো ওয়া আস লেহ লি ফিজুরিয়ত জন্য দোয়া হইলো আর নিজের জন্যও দোয়া হইলো আমাকে ভালো আমল করার তৌফিক দান করো তারপরে ছেলে মেয়েদের জন্য দোয়া ওয়াশ লেহ লি আমার উদ্দেশ্যে আমার সন্তান সন্ততিকে সৎ করে দাও ভালো করে দাও তারা যেন সৎ কর্মশীল হয় ভালো মানুষ হয় হেলি ও আসলে বলেছেন যে আপনার সেই সন্তান কাজে আসবে আপনার মৃত্যুর পরে যে হচ্ছে আউ্লা দিন সলেহীন যদি নেক্সট সন্তান হয় সৎ ছেলে মেয়ে হয় যে আপনার জন্য দোয়া করবে আর অসৎ ছেলে যদি জন্মে দিয়ে চলে যান বেনামাজির ছেলে আপনি জন্মে রেখে গেলেন আপনি দুনিয়াকে কামড়ে ধরে আছে আপনার ছেলে মে আখেরাত সম্পর্কে কোনো পরীতা আপনার জন্য আর কি দোয়া করবে আপনাকে কি আর নেই পৌঁছাবে এই জন্য ছেলে মেয়েদেরকে ইসলামী তরিবত করতে হবে যাতে করে বাপ মায়ের হক আদায় করার যোগ্যতা লাভ করে। করেন আল্লাপাক বলছেন যে ইন্নি হে বান্দা তুমি এইভাবে বলো যে আল্লাহ আমি তোমার কাছে তবা করছি আল্লাহাক দুয়া শিখিয়ে দিছেন ওয়া ইন্নি মিন আল আর আমি ঘোষণা করছি যে মুসলিম আত্মসমর্পণকারী যারা অনুগত তাদের অন্তর্ভুক্ত আমি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 मोचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगलेश कार माध्यम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 डर आबूब बकर मोहम्मद जकर जहांगीर कैम रसुल्लाम कथा हादिसर इतिबिकाश अनुष्ठान সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফকরবুল আলমিন এরশাদ করছেন যে এরাই তো সেই লোকেরা যাদের ভালো আমলগুলি আমি সাদরে গ্রহণ করে থাকি কবুল করে থাকি কারা যাদের কথা এর আগের আয়তে আয়াত নম্বর পনেরোতে আল্লাপাক এরশাদ করলেন যে আল্লাপাকের সুখরি আদায় করে যে তার উপর অনুগ্রহ করা হয়েছে আল্লাপাকের অনুগ্রহ করেছেন এসান করেছেন তার মাতা পিতার ওপর যে আল্লাপাকের অনুগ্রহ রয়েছে তার জন্য সুখরী আদায় করে এবং নিজের জন্য দোয়া করে যে আল্লাহ সজ্জীবন যাপনের তৌফিক দেওয়া ছেলে মেয়ের সত তার জন্য দোয়া করে যে নেক সন্তান দান করো তাদের মন্দ যদি কোনো কাজ হয়ে থাকে তাদের গোনা হয়ে থাকে সেগুলি আমি উপেক্ষা করি মাফ করে দি। ফি দিই হচ্ছে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত এই হচ্ছে সত্য ওয়াদা যেই ওয়াদা যে প্রতিশ্রুতি তাদের সাথে করা হয়েছে আল্লাহ পাক নেক্স সন্তানের কথা যে ভালো সন্তান বাপ মায়ের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া করে ছেলে মেয়েদের জন্য দোয়া করে এর পরে আল্লাপাক অসৎ সন্তানের এক দৃষ্টান্ত পেশ করছে মাতা পিতা যখন আল্লাহর প্রতি ইমানের কথা বলে পরকারের প্রতি ইমানের কথা বলে সৎকর্মশীল হওয়ার কথা বলে নামাজের কথা বলে আল্লাহ ভীরুতার কথা বলে তখন মাতা পিতাকে তখন গালমন্দ করে হয় তাই এই রকমের দুষ্ট ছেলে সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লেদি কাল আলে আর সেই খারাপ ছেলে যে মাতা পিতাকে বলে উফফিল্লা কমা তোমাদের জন্য আফসোস কি তোমরা এখনো ধর্ম ধর্ম করো এখনো নামাজ নামাজের জন্য যথেষ্ট জন্য আফসোস আর তাই দানেনি আনোক রাজা তোমরা আমাকে ধমক দিচ্ছ ভয় দেখাচ্ছ যে আমাকে উদ্গত করা হবে মানে আমাকে কবর থেকে আবার হবে আমার পুনরুত্থান হবে ওইসব কথা বিশ্বাসই করি না আল্লাহ পরো কালো সব বিশ্বাস করি না ওকাত খালাতিল করুন কাবলি অত আমার পূর্বে বহু জাতি চলে গেছে কে এসছে যারা মরে চলে গেছে ফিরে এসছে কি এইরকম কথা বলে এই বেদিন এইরকম বেদিনী কথা খারাপ কথা ইসলাম বিরোধী কথা আল্লাহর দিন বিরোধী কথা শুনে বাপমার মনে খুব কষ্ট হয় যে এত না ফার্মার অবাধ্য ছেলে আল্লাহর না ফারমান বাপমায় না ফরমান তখন রহমা ইস্তাক ইসানিল্লাহ ওই বাপমা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে দোয়া করে আর তার সাথে সাথে বলে ওই ছেলে তোমার সবকিছু অন্ধকার তোমার করো আল্লাহর একত্রে বিশ্বাস করো আখেরাতে বিশ্বাস করো রসুলকে বিশ্বাস করো আল্লাহর কিতাব কোরআনিকিম বিশ্বাস করো আমিন ইনাদ আল্লাহ হাক নিশ্চয়ই আল্লাহ পাকের প্রতিশ্রুতি আল্লাহের ওয়াদা সত্য তখন ওই অবাধ্য কাফের পাপিষ্ট ছেলে বলে আসাতিরুল মাহাজির এই তোমাদের এই কথাগুলি হচ্ছে পূর্ব যুগের লোকদের উপকথা বানানো কিচ্ছা কাহিনী ধর্ম ইমান ইসলাম পরকাল আখেরাত হিসা ভাবে জবাব দিতে হবে এগুলি হচ্ছে ওই কাল্পনিক কিস্চা কাহিনী যেমন আগের যুগের আছে ওই রকমই কথা এই বলে অস্বীকার করে অবাধ্য ছেলে পাক। এদের সম্পর্কে বলছেন উলায়ক আল্লাহন হাক্কা আলি হম এই রকম পাপিষ্ট যারা সন্তান তাদের সম্পর্কে আল্লাহ বলছে এইসব লোকেরাই তো তারা যাদের উপর পাকের শাস্তির বাণীর বাস্তবায়ন হয়েছেই আল্লাপাকের বাণী আল্লাহ পাকের ঘোষণা যে আল্লাহ প্রত্যেককে জবরদস্তি হেদায়ত করবেন আল্লাহ কিন্তু স্বাধীন ছেড়ে এমন নয় যে আল্লাপাক অসহায় ছেড়ে দিয়েছেন কি কিন্তু স্বাধীন ছেড়েছেন যে সঠিক পথে আছে তাকেও আল্লাহ স্বাধীন রেখেছেন সে বিপথে চালিত হইতে পারত আর যে ভুল পথে আছে তাকেও এই ক্ষমতা দেওয়া হয়েছে যে ভালো পথে আসতে পারতো এই স্বাধীনতা আমরা নিজেরা টের পাচ্ছি অনুভব করছি এমন নয় যে আমরা পাথরের মতো পাথরটাকে রেখে দেওয়া হয়েছে ওখানেই থাকবে ওখান থেকে নড়বে না কেউ না নড়ালে নাকি না আমরা স্বাধীনভাবে ইমানের কথা বলছি স্বাধীন স্বাধীনভাবে আখেরাতের কথা বলছি স্বাধীনভাবে আমরা নামাজ পড়ছি স্বাধীনভাবে আমরা ভালো কাজ করছি এই এইরকমই যারা অবদ্ধ না ফারমান তারা স্বাধীনভাবে গোনার কাজ করছে জবরদস্তি ধরে নেই কেউ লিপ্ত করে দেয় না আল্লাহ পাখের বাণী যে ওলা উসে না আলা কুল্লা নফসিন হদা আমি যদি চাইতাম প্রত্যেককে বাই ফোর্স হেদায়ত করতে চাইলে করে দিতাম ওলা কিন হাক্কাল কৌল মিন্ন তবে আল্লাহর বাণী এর আগে ঘোষণা হয়েছে এবং মানুষ দিয়ে আমি জাহান্নামে কে ভর্তি করব সেই জন্য জাহান্নামের ইন্ধন অনেক মানুষই হবে যারা হেদায়তের তৌফিক পাবে না আল্লাহ জবরদস্তি হেদায়ত করতে চাইলে আল্লাহ ভালো গুন ছাড়া মন্দু গুনি দিতেন ফেরস্তা চরিত্রের করে দিতেন ফেরেস তাকে শুধু ভালো গুণ দিয়েছেন সেজন্য তাদের জন্য জান্ন নেই জাহান্নাম নেই তা আল্লাপের আদেশ নিষেধ পালনে নিয়োজিত রয়েছে এখন আর আখেরত আল্লাহ পাখের আদেশ নিষেধ পালনে নিয়োজিত থাকবে আর আমরা যেহেতু আমাদের মধ্যে আল্লা পাখ সৃষ্টিগতভাবে ভালো মন্দ দুটোই গুণ দিয়েছেন মন্দ গুণটিকে নির্মূল করেন আপনি আর ভালো গুণকে বাড়াবার চেষ্টা করেন তাহলে আল্লাহ পাখ রব্বুল আলমিন উত্তম বদলা দেবেন মহান আল্লাহ সাদ করছে এরাই তারা যাদের আল্লাহ পাখের আজাবের বাণীর বাস্তবায়ন হয়েছে ফি ও যারা এদের পূর্বে চলে গেছে মিনাল জিননে অথ আনস হোক তাহলে বোঝা যাচ্ছে যে প্রাচীন যুগেও বহু জিন পথভ্রষ্ট হয়েছে বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে ইন্নাহুম কাহনু খাশের ইন তারা ক্ষতিগ্রস্ত ছিল আর এরাও যদি তাদের অনসারী হয় তাহলে তাদের সাথে উঠবে আর তাদের মতো ক্ষতিগ্রস্ত হবে ওয়ালেকলিন দারাজা তুমি আমলু আল্লাহ পাক বলছেন প্রত্যেকে যা আমল করবে যেই রকম আমল করবে কর্ম করবে সেই রকমই তাদের মর্যাদা নির্ধারিত হবে ওয়ালিউম আমাদেরকে তাদের পূর্ণ মাত্রায় কাজকর্মের বদলা দিতে চান ওয়াহুম লাইজুল আর তাদের কোনো রকম জুল অত্যাচার করা হবে না কাফারু আর স্মরণ করো যখন কাফেরদেরকে জাহান নামে পেশ করা হবে অর্থাৎ জাহান নামে নিক্ষেপ করা হবে যারা অস্বীকারী যারা আল্লাহিদকে অস্বীকার করে মুশরেক হয়েছে এই অবস্থায় আল্লাহ বলছেন যে তাদেরকে জাহান নামে পেশ করা হবে মানে নিক্ষেপ করা হবে আর বলা হবে আজ হ্যাপ ফি হাইয়া তেক মদুনিয়া তোমরা তোমাদের ভোগ বিলাসের সামগ্রী তোমাদের পার্থিব জগতে শেষ করে ফেলেছে তোমরা দুনিয়াতে নগদ নগদ ক্যাশ নিয়ে নিয়েছো এই দুনিয়ায় হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য যা ইচ্ছা তাই সেখানে হালাল হারাম বলে কিছু ছিল না না বৈধ বলে বলে কিছু কিছু যা মনে লেগেছে তাই করেছো তাই আর তাই খেয়েছ করেছ দুনিয়াতে তোমরা তোমাদের বদলা শেষ করে ফেলেছো। ফেলেছ অ আর সেই ভোগবিলাস তুমি করেছো এই দুনিয়ায় আর তোমরা ভোগবিলাস করতে থেকেছো ফালিয়া মতুজ্জাউন আজাব আল হুন সুতরাং আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর শাস্তি দেওয়া হবে বেমা কুন্তুম তাস তাকে ফিল কারণ তোমরা পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিলে অন্যায় ভাবে অবীমা কুন্তুম তাস শকুন আর তোমরা লিপ্ত হয়েছিলে পাপে লিপ্ত হয়েছিলে ফিস্ত মানে আল্লাহর নাফরমানি করা বিরুদ্ধাচরণ করা তোমরা পাপে লিপ্ত হয়েছি আল্লাহর নাফরমানি করেছিল। আর তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিলে এই অহংকার তোমাদের অধিকার ছিল না সেই জন্য তোমাদের জন্য লাঞ্ছনা শাস্তি আজকে রয়েছে আল্লাহ আখা আদ সম্প্রদায়ের ভাই হুদ আলি ইসালামকে স্মরণ করো আদ সম্প্রদায় যে অবদ্ধ জাতি ছিল তাদের ভাই অর্থাৎ তাদের বংশীয় ভাই এটা ধর্মীয় ভাইটা এই আয়গুলিতে ধর্মীয় ভাই বোঝানো হয়নি ধর্মীয় ভাতৃত্ব ইমান আর কুফুরের সাথে থাকে না ইমান দুই দিকে থাকলেই ভ্রাতৃত্ব থাকে ওয়াজকুর আখা আদিন আদ সম্প্রদায়ের ভাই হুউদ আলী ইসলামের কথা স্মরণ করো ইস আনজারা কৌ মহবিল যখন তিনি তার সম্প্রদায়কে সতর্ক সাবধান করেছিলেন আল্লাহ আজাব থেকে বালি আর আহকাফি আরবের বর্ডার এরিয়া এই এলাকায় এই জাতি প্রাচীন যুগে বসবাস করতো ওয়াকাত খালাতিনজুর ওমিন খালফি আল্লাহ বলছেন যে তাদের আগেও আ তাদের পরে বহু সতর্ককারী নবী রসুলগণ অতিবাহিত হয়েছেন আর তারা সকলে বলেছেন আল্লাহ তাবদু ই আল্লাহ ছাড়া কারো তোমরা ইবাদত করবে না তোমাদের ক্ষেত্রে আমি ভয় করি মহাদিবসের আজাবকে শাস্তিকে মহাদিবসে ক্যামতের দিনে তোমাদের ওপর ভয়াবহ আজাব নেমে আসবি কালু তখন তারা বলেছিল আজ এ না হে হু তুমি আমাদের কাছে এই জন্যই এসে চলে তা না আলি হাতে আমাদের উপাস্য দেবী থেকে তুমি আমাদেরকে ফিরিয়ে দেবে তারা চ্যালেঞ্জ করেছিল শাস্তি ক্ষেত্রে তাড়াতাড়ি করেছিল তারা আল্লাহ পাক কে আজাব নেমে আসলো তখন তাদের উপর কালা তখন হুদ আল ইসাল্লাম বলেছিলেন ইনামাল এল মাল্লাহ এই আজাব শাস্তি কখন আসবে কার ওপর আসবে এর চূড়ান্ত একমাত্র আল্লাহর কাছে রয়েছে আমার কাছে নেই সেটার মালিক আমি নয় আল্লাহ আমি তোমাদেরকে দেখছি যে তোমরা বড়ই মূর্খ জাতি অজ্ঞ জাতি তাহলে মূর্খ বলা হয় না ওই ব্যক্তিকে যে অশিক্ষিত শিক্ষা নেই যার মূর্খ বলা হয় যে আল্লাহকে চেনে না যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে না আল্লাহর সাথে শির করে মূর্খ এই ব্যক্তি যে পাপে লিপ্ত থাকি। আর অশিক্ষিত মানুষ যদি নেক জীবনযাপন করে আল্লাপরকালে বিশ্বাসে সে মূর্খ নাই এজন আবু জাহাল এত বড় নেতা মক্কার হইল সে কি মূর্খ লোক ছিল মানে এই দিক থেকে মূর্খ ছিল যে সে জ্ঞান বুদ্ধি রাখতো না সে বিচক্ষণতা রাখতো না অবশ্যই ছিল কিন্তু সবচেয়ে বড় কাফের যে যেহেতু এই উম্মতের ফেরাওন সেই জন্য তার নামই ছিল উপাধি দেওয়া হয়েছিল আবু জাহাল অজ্ঞ পিতা আল্লাহাকের সাদ করে আগামী আলোচনায় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আল্লাহ ফাকর্বুল আলম যেন আমাদের কোরআন করিম বুঝার তৌফিক দান করেন আল্লাহাক আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন এ কামলে তৌফিক দান করেন আল্লাহ ফাকরুল আলম কোরআনী দিয়ে আমাদের জীবনকে যেন আলোকিত করেন আর অন্ধকার থেকে আল্লাহ ফখর سمائي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 सत्यवाणी छड़ाते मानव जरूर जकान अर्थ पाठाते বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সমাধান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 शिख अब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी बांगल्बा